দুনিয়ার তাবত কাফেরদের একটা স্বভাব ছিল এটা যে তাদের সামনে সত্য স্পষ্ট হওয়ার পরেও এটাকে গ্রহণ করতে পারেনি এর একটা কারণ আল্লাহ তাল আয়ত্ত উল্লেখ করেছে লকাদিস্তাক বারু ফি আংফুসিহিম তারা নিজেরা নিজেদের কাছে অনেক বড় হিসাবে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 মালাউল্লা কাফারো মিং কা তাদের সম্প্রদায়ের মধ্যে যারা মালা ছিল মালা শব্দের অর্থ হইল আরবিতে পূর্ণ করা মানে যাদের মাধ্যমে কোন মজলিস পরিপূর্ণতা লাভ করত। তারা কোথাও না থাকলে সেটা কি শূন্য আফগানিস্তানকে আমেরিকা সমর্থন দেয় না এই জন্য এরা মানে সমৃদ্ধ না শূন্য যাদের উপস্থিতিতে সব কিছু সমৃদ্ধ হয় আর যাদের অনুপস্থিতিতে কি দেখা যায় শূন্যতা দেখায়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 মালা যারা পূর্বের সমাজটাকে পরিপূর্ণ করে রেখেছিল তাদের সাথে সরাসরি আর সংঘর্ষ হয়ে গেল তখন তারা কি অজুহত দেহে দেখিয়েছে যে লৌকা না হা ওলা হাঁ হা খাইরান মা আসা বা কু না ইলেহি সরাসরি এমন না আমার একটু ইয়া হা যা না কেমন জানি মানে মা আসা বা যে তাদের এই বিষয়ের মধ্যে যদি কল্যাণ থাকতো নবীরা যে বিষয়টা নিয়ে এসেছে এর মধ্যে যদি কোনো ভালো থাকত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 আমরা তো দেখছি তোমার অনুসারী বাহ্যিক দৃষ্টিতে যারা আমাদের মধ্যে নিম্ন শ্রেণীর তারা বুখানাঙ্গা খেতে পায় না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 বাড়ে তোমার সে নিজে কি হয়ে যাবে গোপন হয়ে যাবে উমর রাজি আল্লাহ তালু এমন একজন বাহাদুর সাহসী ব্যক্তি ছিলেন এলে তার কথা কি মেনমেনে ছিল আল্লাহ তালা কোরআন কারিমির এক আয়াতের মধ্যে বলেছেন হে লোক সকল তোমরা তোমাদের আওয়াজ রাসুল সাল্লাহমের আওয়াজের চেয়ে কী করো না উঁচু করো না আশঙ্কা আছে এর ফলে তোমাদের সব আমল কি হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে আর তুমি তেরো পাবে না মানে বেইমান হয়ে যাবে তুমি টারো পাবে না এই বেদির কারণে একটা বেদী না রাসুসামের আওয়াজের উপর আওয়াজ উঁচু হয়ে যাওয়া উমর রাদি আল্লাহ বীর বাহাদুর ব্যক্তির অবস্থাটা এমন হয়েছিল রাসুসাল্লাহামের সামনে এসে যখন কথা বলতেন দ্বিতীয়বার জিজ্ঞেস করতে হতো কি বলেছে উম মানে এই পরিমাণ মেন এই পরিমাণ ভীত হয়ে পড়েছেন রাসু সামনে একবার উমর চলতেছেন কিছু বা অন্যান্য লোক ওনার পিছনে চলতেছেন হঠাৎ পিছনে ফিরে দিয়ে তাকিয়েছেন সবাই ঝট করে বসে গেছে ভয়ে কেন তাকালো প্রভাবের ছিল সেই রাসুলের সামনে কথা যখন বলেন তখন কি মেনমেনা নেই আবার জিজ্ঞেস করতে হয় কি বলেছে সেই ভয় আসলে কেউ যদি এই প্রবণতাটা থাকে যে আল্লাহর জন্য ওইভাবে আমি আগে যেমন এক দিক দিয়ে ওয়াসী রাদাল আটনাটা এই ক্ষেত্রে একটা মানে আমাদের জন্য একটা বুঝার মতো একটা মানে সুন্দর পয়েন্ট রাসুদ আল্লাহামকে কি পরিমাণ আঘাত দিয়েছেন তিনি রাসুল বলেছেন ওয়াসি তুমি যদি আমার সামনে না আসতে পারো তাহলে এটা ভালো হয় কারণ রাসুলসাল্লামের চাচাকে কী করেছিলেন হত্যা করেছেন না ওহদে সে সময় ওয়াসী তো ইসলাম গ্রহণ করে নেই কারণ এক বারবার আসবে রাসুস আল্লাহামের সেই আঘাতটা কি হয়ে যাবে দিলের আঘাতটা তাজা হবে এটা কারোর জন্যই তো কল্যাণকার হবে না ওয়াসী কি করছেন চলে গেছেন কি পরিমাণ ব্রেনি ছিলেন একটু বলি যদিও হাফসি গোলাম ছিল তো উনি এই যে আর সময়ে এক সাহাবি ওয়ার্সি তো গোলাম ছিল গোলাম ছিল না এক সিরিয়াতে গেছে প্রায় মানে ওনার বয়স যখন তেইশ বৎসর ওই সাহাবির তখন বয়স কত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 অমুকের ঘরে জন্ম নিয়েছিল অমুকের ঘরে পাঠানো হয়েছিল তাকে আমার মনে হচ্ছে যাই হোক তিনি প্রতিজ্ঞা করেছেন যে রাসু সাল এত বড় কষ্ট পেয়েছেন আমি এমন কোন একটা কাজ করব যে কাজের দ্বারা রাসু কি করবেন সন্তুষ্ট হয়ে যাবেন সন্তুষ্ট বলতে কি শুধু দেখানে দেখার মতো সন্তুষ্ট বন্ডনবোতের দাবিদারদের দ্বারা রাসুল সালাইসলাম কি পরিমাণ মানসিক বিপর্যস্ত হয়েছেন কষ্ট পেয়েছেন যেখানে রাসুসামের পুরো দশ বছরের যুদ্ধে তিন হাজারের মতো নিহত হয়েছে পুরা রাসুলের দশ বছরের যুদ্ধে আর সেই মুসাইলামা কাজাবের বিরুদ্ধে যুদ্ধে এক যুদ্ধে ইয়ামার যুদ্ধে চোদ্দ শত মুসলমান শহীদ হয়েছে তার এই ইয়াটা কি পরিমাণ মারাত্মক ছিল ফিতনাটা মুসাইলামের কাজ করছে প্রশান্তির কত বড় হয়েছেন তিনি ছিল ক্ষত ছিল কিন্তু হাসারের মাঠে রাসুসাল্লাহিসাম কি তার প্রতি সন্তুষ্টিটা প্রকাশ করবেন একটা বাপের মানে একটা কাজের মতো কাজ করেছে এত বড় একটা ফিতনার মূল রাসুল সাল্লাহামের এত বড় একটা শত্রুকে তুমি কি করেছো হত্যা করেছো সে কিন্তু প্রতিকার করেছে শুধু দুনিয়ার দৃষ্টিতে দুনিয়ার ক্ষুদ্র জীবনের দৃষ্টিতে দেখলে তো আমরা বলবো তো রাসুম তো তারই এটা দেখেন নাই আসলে কি দুনিয়ার দৃষ্টিতে হায়ফটা শেষ প্রকৃত জীবনে রাসুসাল্লাহমের মনের প্রশান্তির কত বড় একটা কাজ সে করে দিয়েছে সেই কালিমাটা আর থাকবে রাসুসমের মনের মধ্যে তার ব্যাপারে যে একটা ইয়ে ছিল কষ্ট ছিল এটা থাকবেই ইয়া ছিল একটা যে আল্লাহ আমাকে আমার হাত দিয়া তাকে সম্মানিত করেছেন তার হাত দিয়া আমাকে কি করেন নাই লাঞ্ছিত করেন নাই এক সাহাবি আরেক সাহাবির পিতা কে হত্যা করেছে জাহলিয়াতে কুহুরী অবস্থা। আমার হাত দিয়ে আল্লাহ তাকে সম্মানিত করেছেন সে শহীদ হয়েছে বলাম ইউহিনী বিয়াদিহি তার হাত দা আমাকে আল্লাহ তালা লাঞ্চিত করে যাহ নামে বানান নাই কারণ সেই সময় যদি আমি পরাজিত হতাম ইসলামের মধ্যে আসাটা এটা যদি প্রকৃত অর্থে দুনিয়া বি সম্পন্নরা ওই অর্থে আসে যে যেমন আমি কুকুরের মধ্যে জাহিলিয়তের মধ্যে যখন মূর্খতার মধ্যে ইসলাম থেকে দূরে থাকার অবস্থায় আমি সব ক্ষেত্রে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 এটার একটা বাদশাহতো রোমান রোহানদের পক্ষ থেকে তো এই সেই সময় উমরুল্লাহানোর সময় যে বাদশা ছিল তার নাম ছিল কি যাবা লাইভ নেই রুমেরই অঞ্চলটার বাদশা এসেছিল সে মুসলিম হয়ে পড়ছে কী হয়ে গেছে মুসলমান হয়ে গেছে মুসলমান হয়ে ঘটনাটা সংক্ষেপ বলতেছি তা করার জন্য এসেছে হাজার জন্য এসেছে আর গাছান বাদশার প্রভাবটা এত বেশি ছিল যে সমস্ত আরববাসী চিন্ত এই জন্য মদিনার সে যখন হজের জন্য আসছে তো আর কেমন বড় ব্যক্তিত্ব ছিল তফ করতেছে তফরত অবস্থায় ফাজারা গোত্রের এক সাধারণ লুকের পায়ের পাড়া সে কি হয়ে গেছে পড়ে গেছে কাপড়ের মধ্যে পায়ের পাড়া সে কি হয়েছে। পড়ে গেছে তো পড়ে গেছে সে তো বাদশাহ প্রতাপশালী একজন বাদশাহ একজন লোক এইভাবে চলবে যে তার গায়ে কাপড়ে পাড়া লাগবে সে পরে যাবে ও সে উঠে উল্টে তারকে দিয়েছে এক এমন জুড়ে দিয়েছে যে তার দাঁত পড়ে গেছে বিচার গেছে উমর তালন বলেছেন যে হয়তো তুমি তাকে সন্তুষ্ট করবে আর নতোবা তোমাকে সে এমন এক থাপ্পড় দিবে যে তোমার দাঁত পড়ে যাবে সে বলতেছে আমি তো ভাবছিলাম যে ইসলাম আমাকে কি করেছে সম্মানিত করেছে তা আমার তো একজন সাধারণ ব্যক্তির মতো বানিয়ে দিল। তোমার রোদিয়াল্লাহ বলছেন ইসলামের বিচার এটাই তুমি হয়তো তাকে সন্তুষ্ট করবে আর নয় তোমার উপর এই চাষ বর্তাবে সে বলছে তাহলে আমাকে একদিনের সুযোগ দিন ভাবটা এমন যে একদিনের ভিতরে আমি তাকে সন্তুষ্ট করার কি করবো চেষ্টা করবো রাজি আল্লাহ বলছেন যে ঠিক আছে সে কী করছে রাতে রাতে ফলাইছে হ্যাঁ কেউ আবার সেই গাছটা তখন তো রোম সম্রাট তাকে পেয়ে আরো একেবারে আদর করে তাকে আরো শক্তি আগের চেয়ে রাজত্ব আরো বাড়িয়ে দিছে তার সুযোগ সুবিধা তার সাহিত্য শাসন আরো বাড়ি দিয়েছে সব দিয়ে দিয়েছে দীর্ঘদিন পর সে এলাকায় কিছু মুসলিম গেছে গিয়ে ভাবছে যে এত মুসলিম হয়ে পড়ছিল যখন উদ্বোধন হয় তখন অন্যান্য বিবরণ দিছে এর মধ্যে একটা বিবরণ হল তার দরবারে যে সুগন্ধি ছড়ানো হয় এর অবস্থাটা ছিল এমন যে নিষ্কম্বর চূর্ণ একটা পাত্রের মধ্যে নিয়ে আসে একটা পাখি সে কি করে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 আবার উল্টা কথাও বলেছে একটা মন ঠিক থাকলে খাবার যেখানে ইচ্ছা সেখানে খেতে পারো খাও ওই কি রাসু সাহেবের নামের সাথে সাথে সে কি করেছে আল্লাহ আলহিসাম পড়েছে তখন তাদের একটা আশা জন্মেছে যেহেতু রাসু সাহেবের প্রতি এখনো একটা কি আছে দুর্বলতা আছে সে আবার ইসলাম কবুল করে কি নেয় কি না তখন তারা বললে এই তুমি যেহেতু ইসলামের প্রতি এতটুকু দুর্বল এখনো আছো তুমি ইসলাম গ্রহণ করে নিলে কি হয় পরে বলছে আমি যে কাণ্ড ঘটিয়ে এসেছি এরপরে কি ইসলাম গ্রহণ করার কোনো আরো সুযোগ আছে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 তারা আর তাকে বলছে যে আমরা অমরাজার লো তাদের কাছে কী করবো আলোচনা করবো আর আর হয়নি এটা অমরাজার লো তর কাছে এসে পরে অনেক হাদিয়া তোফা দিয়ে দিয়েছে অনেক কিছু দিয়ে দিয়েছে তাদেরকে এবং হাসান ইবনে সাহেব তাদের ওই পূর্বের যুগে কি করছিল কিছু ওনাদেরকে কি করছিলো তাদের তারা তো রাজবংশের ছিল ওই রাজবংশের কিছু ইয়া করেছিল কবিতা দিয়ে তাদের প্রশংসা করেছিল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 রাজত্ব নেওয়ার উপযোগী কি আর যদি আল্লাহ তিনের ব্যাপারে আল্লাহমা কারিহন তোমরা ঘৃণা করতেছ আমি তোমার তোমাদেরকে এটাকে তুষামত করে জোর করে তোমাদেরকে দেব না আল্লাহ তো কারো কাছে না।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 দিয়ে দেন আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন বাকি দেওয়া আলহামদুলিল্লাহ